সব আমাদের দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারক জানিয়ে পিস বাংলার আয়োজনে আমরা কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি সিরিজ ডিসকাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোস্ট ওয়েলকাম আলোচনা হচ্ছে সৌরাত হজাব থেকে এবং আজকের এপিসোডে আমরা আলোচনা করব সৌরাতের ব্যাস 6 ছয় নম্বর আয়াত থেকে আমাদের আজকের আলোচনা আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আগে কোরআনকে তালাবত করি তারপরে একে একে অগ্রসর হইতা বিলুআ হু উম তু হ وأولو الأرحام بعدهم أولى ببعد في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مستورا এরশাদ হচ্ছে নিশ্চয়ই নবী মমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও বেশি প্রিয় আর তার স্ত্রীগণ মমিনদের সম্মানিত মা আর রক্তের সম্পর্কের একজন আর সঙ্গে যেন ভালো ব্যবহার করে এটা আল্লাহর কিতাবে আল্লাহ বলে দিয়েছেন তারা মুমিনদের মধ্যে হতে পারে মহাজিরিনদের মধ্যে থেকেও হতে পারে আর তবে যদি তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো ব্যবহার করো সেটা আলাদা কথা আর এই সব বিষয়কে আল্লাহ রবীন্দন কিতাবের লিপিবদ্ধ করে দিয়েছেন সুহানো এত ইম্পর্টেন্ট এত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য যেটা কল্পনা করা যায় না কেন গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ নবী মোহাম্মদুর রসুল্লাহ নবী পৃথিবীতে না আসলে অন্ধকার থেকে আমরা আলোর মুখ দেখতাম না আল্লাহর নবী পৃথিবীতে না আসলে জাহেলিয়াতে ওই অন্ধকারের অমানিসা দূর হয়ে পূর্ণিমার আলোয় এই সারা দুনিয়া আলোকিত হতো না সেজন্যই তো কবি সুন্দর করে বলেছেন আল্লাহ নবীর আগমন কে আসে কে আসে সারা পড়ে যায় কে আসে কে আসে নতুন জাগে জাগে ঘুমের পাড়া সুহান আল্লাহ কে আসে কে আসে সারা পড়ে যায় আল্লাহ নবী এসেছেন পৃথিবীতে কাজেই অন্ধকার দূরীভূত হয়ে গেল চারদিকে আলোক উজ্জ্বল হলো আর তিনি শুধু আরব আজমের জন্য আসেন নাই এসে ফর এভরি ওয়ান পুরো আলমিনের জন্য শুধু মানুষের জন্য নয় মানব দানবের জন্য নয় সারা পৃথিবীর কতটুকুন ভালোবাসবো কি পরিমাণ ভালোবাসবো তার পরিমাণ এবং কৈফিয়া এবং কোন ধরনের সব আল্লাহ রব আলম এখানে বর্ণনা করেছেন কিভাবে আল্লাহ বর্ণনা করছেন লিসেন তোমরা শোনো সবাই কি তারা নিজেদেরকে যে পরিমাণ ভালোবাসে তার থেকে নবীকে তারা বেশি ভালোবাসে সব হানাব এটাই হলো মুমিনের পরিচয় আল্লাহর নবীর মোহানের অংশ যে আল্লাহর নবী কে মহবা তার কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না অন্য মানুষ আছে তাহলে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে নিজের ছেলের চেয়ে বেশি নিজের মেয়ের চেয়ে বেশি নিজের বিবির চেয়ে বেশি নিজের স্বামীর চেয়ে বেশি নিজের মায়ের চেয়ে বেশি নিজের বাবার চেয়ে বেশি আত্মীয় চেয়ে বেশি বন্ধুর চেয়ে বেশি হোক না কেন হলাম না আর সেজন্যই রসুল সাল্লি সাল্লাম বিভিন্ন জায়গাতে তিনি বর্ণনা করেছেন আমাদের জন্য এবং আল্লাহ রসুলের সাহাবিরা তার প্রমাণও দিয়েছেন আল্লাহ নবীর এক সাহাবি ছিল তিনি আল্লাহ আমি ঘুমাতে পারছি না আমি খুব প্রেশান বলো কি হয়েছে তোমার ইহা রসুল আল্লাহ এই দুনিয়াতে যখনই আমার প্রেশানি আসে আমি এসে আপনার চেহারা দেখি সব প্রেশানি ভুলে যায় কিন্তু আখের কি হবে আপনি কোথায় থাকবেন আর আমি কোথায় থাকবো তখন রসুল আলহ আসাল্লাম অপেক্ষা আছেন আসমানের দিকে তাকাছেন যে আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে ওয়াহি আসে কিনা সুরানাজিল فَأَوْلَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أَوْلَئِكَ رَفِيقًا <تصحيح> سبحان الله الله يمنع يأتنا زيل كلهن ওই সাহাবিকে যেমন আল্লাহরুম করলেন না আপনাকে আমাকে বললেন যারা আল্লাহ এবং আল্লাহর যাদের উপরে আল্লাহ করেছেন তারা কারা মিনানবির মধ্য আলিহি অবশ্যই আছেন সর্বশ্রেষ্ঠ নবী আরো যারা শহীদ হয়েছেন ওই সব শহীদদের সাথে আর যারা শহীদ হতে পারেন নাই কিন্তু তারা সালেহ মানুষ তাদের সঙ্গে গিয়ে থাকবে আয়ার যখন নাজিল হলো সাহাবের কলিদাটা ঠান্ডা হলো যে না তাহলে খিয়ামতের ময়দানে আল্লাহ নবী দেখতে পাবো আসুন যেন আমরা এই মুহূর্তে পর্দায় এই প্রোগ্রাম দেখছি আসুন আল্লাহর কাছে খাস করে দোয়া করি রবিন যেন আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহর রসুলের সোহবত আমরা পেলাম না আমরা বড়ই অভাগা বড়ই আনফর্চুনেট কিন্তু খেয়ামতের ময়দানে আখেরাতে যেন আল্লাহ রবাহ আলমিন এমন জান্নাতের মধ্যে আমাদের থাকার তৌফিক দেন জান্নাতের মধ্যে একটু জায়গা করে দিও আল্লাহ তুমি আমাদেরকে মাহরুম করোনা সম্মানিত ভাই তাহলে নবীর মোহাম্বত নবীকে ভালোবাসা নবীকে মেনে চলা এটা কত বড় বিষয় আল্লাহর বলছেন যে নিজের জীবনের চেয়ে আমরা আল্লাহর মোর দেন এনি ওয়ান এলস আমরা নিজেরা নিজেদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি বাংলায় বলে চাচা আপন প্রাণ বাঁচা যে নিজের জীবন নিজে আগে বাঁচাও নিজে আপনি বাঁচলে বাপের নাম এরকম কথাবার্তাও আছে কিন্তু এখানে আল্লাহর আলমিনে কথা বলে দিচ্ছেন যে তোমরা নিজেদেরকে যেভাবে ভালোবাসো নিজেদেরকে যেভাবে তোমরা করো, তার তোমরা বেশি ভালোবাসবে চিন্তা করে দেখেন বেশি দূরে যেতে হবে না হিজরতের রাত্রে যখন সারা দুনিয়া অন্ধকার হয়ে গেল আল্লাহর নবীর জন্য বিস্তীর্ণ জমিনটা সংকীর্ণ হয়ে গেল দুনিয়ার কোন জায়গাতে আল্লাহর আশ্রয় হল না কোনদিন আবু বকর বলছেন আল্লাহ নবী আপনি যদি হিজরত করেন আমি আবু বকর আপনার সাথে সাউর পর্বতের গুহায় গিয়ে দুইজনে আছেন আবু বকর আল্লাহ কত ভালোবেসেছেন একটা প্রমাণ নিয়ে দেখেন তিনি তার বকর কে দংশন করল দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আসাল্লামের সাহাবারা তারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন কিভাবে সেটা বেসেছেন এই সম্পর্কে আমরা কথা বলবো কিন্তু এর মধ্যে আমাদের সময় হলো বিরতি নেওয়ার আমরা খানিকক্ষণের ব্রেকে যাচ্ছি উইল বি সিইং এভরিওয়ান আফটার দ্য ব্রেক স্টে ওয়্যার এভার ইউ আর আপনারা টেলিভিশনের পর্দা সামনে থেকে যাবেন না বিরতির পরে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আগুন পাল্যানের শিক্ষা নিয়ে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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্সিউশন ও প্রবলেম হ্যাভন ও হেলকন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 দেখুন অধাঙ্গিনী নাটক tangini প্রতি রবিবার রাত 6:30 টায় পুনঃসম্প্রচার সকাল 9:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় কথা থেকে আর মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেজন ব্যবহার করেন সেজন ব্যবহার করতে হবে কান দ্বারা জাহাঙ্গীর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 আমরা আলোচনা করেছিলাম আল্লাহ নবীর সাহাবিরা কিভাবে কেমন ভাবে নিজেদের জীবনের চেয়ে রসুল আলিহিমকে বেশি প্রাধান্য দিয়েছেন আল্লাহ নবী কে বেশি ভালোবেসেছেন সুবাহ চিন্তা করে দেখেন বেশি দূরে যেতে হবে না হিজরতের কোন ঘর আল্লাহ নবী কে শেল্টার দিল না আল্লাহর রসুলের সঙ্গী হলেন আবু বকর রাহান আল্লাহ নবী যখনই বললেন আবু বকর আমাদেরকে হিজরত করতে হতে পারে সেদিন আবু বাকর আসে আল্লাহর কত ভালোবেসেছেন একটা প্রমাণ নিয়ে দেখেন তিনি তার রুমাল ছেড়ে বন্ধ করেছেন সিদ্রগুলোকে এনাফ হয় নাই নিজের আঙ্গুল দিয়ে সিদ্র বন্ধ করে রাখলেন আর বিষাক্ত সাপ এসে আবু বকর দংশন করলো এত বিষক্ত সাপ বিষক্ত সাপের এই যে আপনার যে বিষ এই সাপের বিষ আবু বকরের সমস্ত চেহারা বিকৃত হয়ে গেছে আল্লাহ রসুল তার পায়ের উপরে আরাম করছেন তিনি পা নাড়াচ্ছেন না কিন্তু কষ্টে আবু বকরের চোখ দিয়ে পানি বের হয়ে আল্লাহ রসুলের দেহ মুবারকে পড়ে গেলে আল্লাহ রসুলের ঘুম ভাঙলো আল্লাহ রসুল আবু বকর কি হয়েছে আল্লাহ নবী কে তিনি বললেন ইয়ারাসল এই ঘটনা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ নবীর পরে আপনি চিন্তা করে দেখেন সেই মহিলা যার স্বামী শহীদ হয়েছে ছেলে শহীদ হয়েছে ভাই শহীদ হয়েছে তিনি পাগল নির্মতো ওহুদের দিকে দৌড়ান আর বললেন কাইফা রসুল আল্লাহর নবী কেমন আছেন তোমরা বলো বলো গেছে বাবা দিয়ে কি করব আল্লাহ নবীর কথা বলো আল্লাহ নবীকে কি সুস্থ বললেন করল মুসিবতাল হে আল্লাহ নবী আপনি যখন সুস্থ আছেন আপনি যখন ভালো আছেন তখন বড় বড় মুসিবত আমার কাছে আমার ভাই চলে গেছে আমার স্বামী চলে গেছে আপনি সুস্থ আছেন সেজন্য আমরা জানি খোবাই আদি রাহানোলে চড়ানো হয়েছিল মক্কাতে আর কাফের মুশ্রেকরা তাকে বলেছিলেন আমরা তো হয়তো মোহাম্মদকে এখানে আনতে পারবো না কিন্তু তুমি কি এতে রাজি আছো যে আমরা মোহাম্মদ কেন শুলে চড়াই তোমাকে ছেড়ে দেয় তিনি বলতে পারতেন যে জীবন বাঁচানোর জন্য তো সবকিছু করা যায় আমি বলে ফেলি হ্যাঁ তারা আমাকে কি মনে করেছো আমাকে আল্লাহর করে আল্লাহ দূরের কথা আল্লাহ নবী তার ঘরে বসে আছেন তার গায়ে যদি একটা কাটার আঁচল লাগে আমি খুব আয় বিষয়টাকে সহ্য করতে পারবো না পারবো না পারবো না তোমরা যা করছি তাই করতে পারো আমার নবীকে তোমরা বেজতি করতে পারো না আগে দুই নামাজ পড়ার এই সুন্ন তিনি প্রথম চালু করলেন আর তিনি বলতে বলতে গেলেন যে হায় রে যদি আমার মরণ হয় আমি কেয়ার করি না আমি ভয় করি না আর যদি মুসলিম হিসেবে আমার মরণ হয় আমি সার্থক হয়ে যাব। দেখেন আল্লাহ রসুল সাহাবিরা যখন শহীদ হয়ে গেছেন তখন তারা তাদের জীবনকে সার্থক মনে করেছেন রসোল্লাহনের মহবত না করলে ইমানদার হওয়া যাবে না তখন তিনি এসে আল্লাহ নবী না আমি ভালোবাসি কিন্তু নিজেকে একটু বেশি ভালোবাসি ওমরের মতো মানুষ দেখেন আল্লাহনবীকে এত ভালোবেসেছেন আল্লাহ রসুলের অফাতের সময় তিনি নিজেও দিকবিদিক শূন্য হয়ে গেছেন নিজের কমন সেন্সটাকে হারিয়ে ফেলেছেন আর বলছেন যেমন ভাবে মিকাতে গিয়েছেন আল্লাহ ফিরে আসবেন তারা এত ভালোবেসেছেন এরপরে আবু বকর আদি আল্লাহন যিনি আল্লাহ নবী কে আরো বেশি ভালোবেসেছেন তিনি এসে বললেন হাম্মদ আল্লাহর একজন রসুল ছিলেন আগেও রসুল ছিলেন তিনি যদি মারা যান অথবা ইন্তেকাল করেন তাহলে কি তোমরা তার দিন থেকে ফিরে যাবে যদি ফিরে যাও তাহলে তার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না তাই তো কথা আমি তো ভুল করে ফেলছি এত মহব্বত আল্লা করেছেন যে মহব্বত বেশি করার কারণে ভুল পর্যন্ত হয়ে গিয়েছে আপনি কার কথা বলবেন জয় বিন হারেসার কথা আমরা আগেই বলেছি আল্লাহ নবীকে এত মোহাব্বত করলেন নিজের মা বাবাকে বন্ধু ছেড়ে দিলেন আল্লাহ রসুল স্ত্রীদের কথা দেখেন খাদে দারাদি আল্লাহ সবকিছু আল্লাহ নবীর জন্য দিয়ে ফেললেন আবু বকর নিজের সবকিছু আল্লাহ আর কতজনের নাম আমরা না জানি সবাই তারা আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের জন্য সব ওয়াদাকে তারা পূরণ করে দিলেন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে তারা আল্লাহ নবীকে নিজেদের চেয়ে ভালোবাসবেন যুদ্ধের ময়দানে তারা বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েছেন শাহাদ উপাসের ঘেরান পাই আল্লাহ যে আমি যখন মারা যাই তখন আমি এক আল্লাহ বিশ্বাস করি নবী মোহাম্মদ আমি আমার জীবনের চেয়ে ভালোবাসি নবীর উপরে আমার ইমান নিয়ে আমি মল্ল আল্লাহ নবীকে আমার সালাম বলো তারা হাসতে হাসতে নিজেদের জীবনকে কোরবানি করে দিয়েছেন সমানিত ভাই বোনেরা আসুন আজকে আমরা আল্লাহ নবীকে মহাব্বত করি কিভাবে আল্লাহ রসুল কে মহাব্বত করলে আপনি তাকে মেনে চলবেন তার সুননাথ কে করবেন আল্লাহ রসুলের সুন্নাথ আপনার সারা জীবনে আপনি বাস্তবায়ন খালি মিষ্টি সুননাথ না যে ভাত খাওয়ার একটু মিষ্টি ন এটা করা সহজ জিহাদের ময়দানের সুন্নত পালন করবেন সারা জীবনে আল্লাহর নবীর সুন্নত যদি আমরা মেনে চলি তাহলে আল্লাহর নবী কে ভালোবাসা হবে আর আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করলো এটা দিয়েই আমি আমার আলোচনা কাজকে শেষ করবো আল্লাহ কিয়ামত কখন হবে তখন আল্লাহ রসুল বললেন মা যা আগত তুমি কোন প্রস্তুতি আছে বললেন আমি একমাত্র প্রস্তুতি হল আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি ভালোবাসি তখন আল্লাহবাস তার সঙ্গে আল্লাহ নবী কে ভালোবাসি তাহলে আল্লাহ নবীর সঙ্গে আল্লাহর নবী যে জান্নাতে থাকবেন সেখানে আল্লাহ রসুলের ওয়াদা অনুযায়ী আমাদের জায়গা যেন আল্লাহর নবীর সমান জান্নাতে। সবাইকে যাওয়ার দান করেন আমিন ই রবালমিন আসসালকরমতারক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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লামের সন্নাতে উদ্ভাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন বিচ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ पुन सम्प्रचार सकाल सतट जीवन शेष हो जाए का मृत्युन झेला हाजिर होते बार, बारोटायक बदरुद्दानी